আবু হুরাই রদিল্লাহ হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সফর আজাবের একটি অংশ যা তোমাদেরকে নিদ্রা আহার ও পান থেকে বিরত রাখে কাজেই তোমাদের প্রত্যেকেই যেন নিজের কাজ সেরে তার পরিজনের নিকট দ্রুত চলে আসে